<تصفيق> الحمد لله الحمد لله نحمده <له> ونستعينه ونستغفره ونؤمن به ونتركب عليه وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلاَ مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلاَ هَادِيَ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ولا طريق له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا ضد له ولا ند له ولا حد له ولا قبل له ولا بعد له ولا بداية له ولا نهاية له ولا مثل له ولا مثيل له ولا مثال له ولا أقل له ولا نسل له واشهد ان سيدنا وصلنا و حبيبنا و حبيب ربنا و طبيبنا و طبيب قلوبنا و شفيانا و مولانا ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى وهو معكم أينما كنتم صدق الله مولانا العظيم <تصفيق> محترم معزز أمار أستاذ الله حضرات علماء الكرام قبستة طلباء الزام এবং ধর্মপ্রাণ মুসলমান যেভাবে মোখারাম হাজর মদারা সাহাবার যে সমস্ত আলফাজ ইস্তেমাল করেছেন এই সমস্ত আলফাজ বর্তমানে তবে আমি আপনাকে আমাকে এখানে সমবেত করেছেন जमाए हावर तक उद्देश्य बोलने वाला सुनने वाला सुनबे उभय ग আমি বললাম ঠিক বললেন তা আমি ওই ভাইয়ের জজ্ঞার প্রতি সম্মান রেখে আরোপ করলাম ভাই যদি ফাটিয়ে ফেলার জন্য মাসফিল হয় তাহলে এই মাস কোনো লাভ নাই मन मध्य विशाल बेचा क्या আর কথা শোনা যাকিম যে উদ্দেশ্যে এই মাহফিলকে আয়োজন করেছেন এই মাহফিলের সেই উদ্দেশ্য আমি আসব এই মফসিলের উদ্দেশ্য ওপরে উপরে আঘাত করা নয় এই মাকবিলের উদ্দেশ্য থেকে যাদেরকে বিভ্রান্ত করে শায়তানা রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে আঘাত মহান দয়াময় পরে আয়ামের সুন্দর সরল রাস্তার উপরে নিয়ে আসা বন্দা তুমি যেখানেই থাকো না কেন আমি খোদা তোমার সাথে আছে মা এই আয়াতের মাধ্যমে তোমার আর আমার মাঝখানের সম্পর্ক শুধুমাত্র মনিক আর গোলামের সম্পর্কই নয় चाहिदा हल बी हल की बंधु तुम्हें थको आ रखो तुम्हें শহীদ পার্ক মাঠে থাকো তা আমাকেও শহীদ পার্ক মাঠেই রাখো তুমি যদি পটুয়া থাকো আমাকেও পটুয়া রাখো পাক বন্দা আমি তো তোমার সাথে আছি তুমি আমার হয়ে যাও আমার তুমা তুম বন্দা আমি তোমার সাথে আছি তুমি যেখানেই থাকো না কেন बंदीगर मध्यमेटा पालन करा जिज्ञेस कर निकटे आ কাছে কত কালুল ওয়ারিদ বলা হয় আমি তোমার কাছে হাবলুল ওয়ারিদের চাইতেও বেশি কাছে মানুষের শাখা প্রশাখা বিস্তার করে সারা শরীরে ছড়িয়ে গিয়ে। এই রক্ত গুলা দিয়ে রক্ত ঐ সমস্ত শাখা প্রশাখাতে যায় আবার ফিরে আসে এই হাটের কাছে থেকে যে মোটা মোটা রস গুলো বেরিয়েছে এগুলোকে হাবরুল বাড়ি করে আর কত কাছে চাও বান্দা বান্দা আর কত কাছে চাও আমি তো তোমার ছা রোগের বেশি কাছে তোমার কাছে আছে নৈকত্য দুই রকমের হয় আরেক ধরনের নৈকত্য আত্মিক নৈকত্য আত্মার দিক থেকে কাছে দৈহিক নৈকত্যের থেকে দাদা উস্তাদ হজরত মালানা মুফতি শফি সাহায্য দেওগন্দী রহমতুল্লাহে দেওগন্দী মানুষদেরকে কিছু মানুষ দেখতে পারে না খুব গালি দেয়ালি দেয় যদি চালানে আরো কিছু থাকতো আছে রওজায় আসারে গেছেন নাই। চোদ্দ বঞ্চিত মাহরুম হয়ে গেছে নবী যে জায়গাতে আসতেন যেতেন যেখানে এখন শুয়ে আসেন সেখানে যদি একটু না দিতে পারে মোমিনের অন্তর শান্ত হয় না ছোয়া তিস বেপারা বিদিন हाजरी सरे मदीना कब नसीब हो मुझे गुंबद-ए-खदरा दिखा दे रौज़े अकर मुझे गुंबद-ए-खदरा दिखा दे रौज़े अकर मुझे दरमियाने সূর্য মা নেই সৌন্দর্য নেই উজ্জ্বল চারা কে তো দেখে নাওলা দিয়ে যাও পারি ছটফট করছে প্রত্যেক মোমেনের মনের কথা হলো আকাশি কবর এবং মেম্বারের মাঝখানে কিন্তু দূরে দাঁড়িয়ে যে আর দূরে রহমতুল্লাহ দূরে দাঁড়িয়ে আছেন কাছে যান না ভয়ে হাই কেমন জানা আদান আসমানের নিচে এমন এক গুরুত্বপূর্ণ আদবের জায়গা রয়ে গেছে যে জায়গার মূল্য আর সে অদিনের চাইতে বেশি ওই জায়গার আদব ওই জায়গায় এতটা স্পর্শ নিঃশ্বাস কাট দিয়ে হাজির হয়ে যায় না জানি কোন হাজির হয়ে যায় হাজার কাছে যায় না কাছে যাচ্ছেন না সদরুল মজু ছিলেন হজরত সম্পর্কে তার নিজের অভিব্যক্তি বর্ণনা করছেন পাশ পড়ি জন্নত আপলা পাশ পড়ি জন্নত আফলা হারাম গহে পা আরভি হরাম গহে পা আরভি হৈসে নদ রে বেপায় লু দেশ লুবে আদবি হদিত পদম পত্র সদাো আদিত পদম পত্র সদাো কবি মালুহ রে আবি হ एक रेग से सरकार रौजा नदी के घर तेारो कर लेको एक तो उल्टापाल्ट कथा बोलने कठिन पेह आते কোনো কারণ এখানে রোহে হারাবি আলিহিম এখানে আরাম করছেন ঘুমিয়ে আসেন কি চিন্তা করছো কি ফিকির করতেছ কেন দূরে আস কেন দূরে আসো যে ব্যক্তি আমার সুন্নতের উপরে তার জীবনকে কাটায় আমার তরিকাকে ফলো করে তার জীবন চালায় সে ব্যক্তির আর যে ব্যক্তি স্বাধীন জীবন যাপন করে আমার তরিকাকে বাদ দিয়ে তরিকায় চলে আর মন্ডপির ফকিরের কথায় দোড়াধড়ি করে আমি রসুরের শূন্যতের পর্বা করে না দাম দেয় না নিজের মনশাহী জিন্দিগি যাপন করে ইসলাম থেকে দূরে থাকে ওই ব্যক্তি আমার দর্জার ভিতরেও যদি ঢুকে যায় সে আমার কাছ থেকে অনেক দূরে অনেক দূরে তো বলতেছিলাম নৈকত্য তয় ধরনের হয় দুই ধরনের এক নৈকত্য হল দৈহিক নৈকত্য আরেক নৈকট্য আত্মিক নৈকত্য এই নৈপত্য কিসের দ্বারা হাসিল হয় রসুলের সুন্নতকে ছেড়ে দেওয়ার দ্বারা রসুলের সুন্নতকে পরিত্যাগ করার দ্বারা मारे नामा करा ती सर मानी शरियत दरकार मानी शरियत माने बी सरियत माने নামাজ ঠিক মতো করে না জিজ্ঞেস করা হয় নামাজ পড়ুন এসে গেছে মারেপথ এসে গেলে আর নামাজ লাগে না তাহলে বলতে হয় আল্লাহ রসুল সাল্লাম জীবনে কোনোদিন নামাজ ছেড়েছেন অমর ই তার ফেলাফতের সমানায় তোমাদের রাষ্ট্রীয় দায়িত্ব গুরুত্বপূর্ণ কাজ এই সব কিছুর উপরে আমার কাছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল না ঠিক রাখলো আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো সে দিনকে শরীরকে পুরা নবীন শূন্যতা তরিকাকে ধ্বংস করে দিল এখন বর্তমানে সেই পি এবং তার মরিতরা হু হা হু হা করে দাঁড়ে নাকি মনে করে এই জাকের মনে করতেছে আমার কাছে এসে গেছে আল্লাহ সঠিক পরিচয় এসে গেছে আর নামাজ পড়া লাগবে না এদের দাবি অনুসারে আল্লাহর মারিফত এদের কাছে মোহাম্মদ রসুল্লাহ চাইতে বেশি মারিফত থাকতো তাইলে তার নামাজ পড়ার দরকার ছিল না কি বলে কিন্তু রসুল জীবনে নামাজ ছেড়েছে আবু বকরের চাইতে বড় মারিফত পন্থী যদি কেউ দাবি করে আল্লাহর রসুলের চাইতে যদি আল্লাহ কে বেশি এই কথা কেউ দাবি করে তাহলে না কেনের মারিফত সরিক সময় কয় নাকের গুন্যা গুন্যাশরিক বেদাতিদের একটা যে সমস্ত লজ্জা উল্টা পাল্টা রাস্তায় চলে মনে রাখবেন এদের ভিতরে পাল্টা ব্যবহার করার প্রবণতা দেখা দেয় আপনি এখন শরীফের এমন বেই জ্যোতি হ্যাঁ শরীফ শরীফ হজরত মুক্তি মাহমুদ হাসান শরীফ শরীফ খা লি দিয়ে মা উত্তর দিশু শরীফ নই হ এক নম্বর তারপরে তরিত তারপরে হাকি কত এরপরে কি মারিপত তার এইটা ভিতরে বলতে লাগে মনে করেন এখন যে ব্যক্তি ক্লাস ফোরে উঠে তার জন্য কি ক্লাস ওয়ান এর বই পড়া লাগে বুঝলেননি তুলনা একটা দিছে উদাহরণ একটা কি জবরদস্ত কেমন উদাহরণ যেমন নাকি বড় মিয়া উদাহরণ দিচ্ছিল আপনি কেমন আদেশ দিলেন আল্লাহ বড় মিয়া কছিলন্দল লেখা দিয়ে দেয় প্লাস ফোর দৌড় কোন পর্যন্ত তুলনায় বেশি দামের ক্ষমতা এখন কি করে নাচটা মারিপথর বানানো আছে এক মারিপথ কন্থীরা জিজ্ঞেস করছিলাম মারিপথর বানান ধরণে যান মনে করি তোলা কি ক্ষর কয়টা অক্ষর সেই মোটটা কি বলেন দেখি আল্লাহর অক্ষরে এই চারটার ভিতরে অক্ষর রাখলেন কয়টা পাঁচটা কে যারা মারিপথের নামে নামে কে ধ্বংস করবে যারা মারিপথের নামে দীর আল ইসলাম কে ধ্বংস করবে এই জন্য রকা নামী সবগুলার ভিতরে পাশাপাশি করে ঢুকাই দিয়ে বুঝেছিলেন নামাজ নাই মারিপতের চাবি করে মারিপথ আছে खबर नहीं पैकी मारिपत को सुभान अल्लाह मारिपत क्या केवल मारिपत की बुजुर्ग दर नाम बिक्री करना मारिपत की রাহিকো না রহমতুল্লাহ আসে কাহা হজরত আব্দুল জিলারি রহমতুল্লাহ যাদের নাম দেখে করে হ্যাঁ মিল আছে নাম বিক্রি কেট রাস্তানির দামদার মিল আছে মার্শাল্লা সিস্টেম না আরে কয়েকদিন আগে এখানে মহাপীর ভিতরে আর তুলছি কয়সো গরু পাড়াই দিন দিকেছে আমার কাছে রেকর্ড আছে আর ওনাদের বয়ান আজিব আজিব কথা বলে যেগুলি পেয়ে সেগুলো যদি আপনাদের সামনে এখন শুনে তো আপনারা কেন যার আল্লাহ তারা সামান্যতম আচল আর বুদ্ধি দিয়ে রাখছে গরু আনার ধান্দা করতেছ আর গরু টাকা এই টাকা এই টাকা তো দেখছি আর চিনি যেগুলা করতেছ যাদের নাম বিক্রি করে করতেছ তাদের জীবনে জানো জানো তাদের জীবনে আমি গেছিলাম জিয়ারত করতে জিয়ারত করতে গেছি হায় রে আল্লাহ জুতা আমার বৌলে আসিল বগেরও দামদার পর দামদার আপনি এই একই ফুল আপনি কিনবেন কিন্না ভিতরে দিয়েছেন ওই ফুল আবার ওখান থেকে এখানে আসতেছে আবার বিক্রি হয়ে যাবে কিনায় শেষ নাই এরা বলো সাহেবের কি আর দরবারে লোকজন আছে আল্লাহ দরবারে লকজন আছে তখন দরবারে লক্ষণ যায়নি দরবারে মানুষ যায়নি গেলে ওনারা কি করে যদি তৌপিকে থাকে তাহলে পরে যা আছে তা দিয়ে মেহমানদারি করে করেননি করে না রহমতুল্লাহ মানুষ আসতো উনি মেহমানদারি করবেন বলে কত্রিকা আসবে মানুষের চিন্তা আসছে সরকারের গোয়েন্দা বাহিনী তখনকার বাচ্চা ছিল বেয়াস উদ্দিন বলবান গিয়াস উদ্দিনের কাছে যে বলতেছে বাচ্চা নামদা অবস্থা তো বড় বেগতি বুঝলি আমি ভারতবর্ষের বাচ্চা আছে মানুষ আপনাকে বাদ দিয়ে তারে বাচ্চা মানবে এমন বক্ততা বাচ্চা করে গেছে চিন্তা খাইবে তার এখন বলবো তাহলে এই খাবার গুলা রান্না করে এক কাজ করো হাবিয়া টোফা নজর নেয়ার যা যায় এগুলো বন্ধ করে দেবে কেউ দেখতে পারবে না কেউ ওনাকে কোনো হাবিয়া দিতে পারবে না তাহলে তো দেখছি বন্ধ হয়ে যাবে মানুষ আর তার কাছে খাইতে না পাইলে আর বাচ্চা মনে করছে আল্লাহের জন্য দেখে বললেন বাবুর আজকে থেকে খাবার তোর ডবল রান্না করতে হবে কারণ লোকজন দ্বিগুণ আসবে রান্না ডবল শুরু হয়ে গেল এবং লোকজন দ্বিগুণ পরিমানে আসা শুরু হয়ে গেল বন্ধ করে দেওয়ার পরে লোকজনের আশার পরিমাণ আরো বেড়ে গেল বেড়ে গেল সেই চেরাজ আর আমি সেই চেরা যদি তুমি বন্ধ করে দিতে চাও আমার কৌমি মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করে না দল বেদা দল একসাথে হয়েছে কিভাবে কৌমি মাদ্রাসা বন্ধ করা যায় ভালো করে লিখে রেখে কৌমি মাদ্রাসার লোকেরা পেটের চিন্তা করে না ওই জায়গা বন্ধ করে দেওয়া যায় যে লোকেরা পেটের চিন্তা করে যাদের দরকার হয় ওটা বন্ধ বন্ধ করলে পারে। কিন্তু কৌমি মাদ্রাসা তোমার কাছ থেকে কৌমি মাদ্রাসার বলে না তোমার কাছ থেকে চান দা এই জন্য চায় কেন ওনারা জাননাতে যাওয়ার সময় তোমাকেও সাথে কেড়ে নিয়ে যাইতে পারে একা একা যাইবার চায় না তুমি মনে করো না যে তোমার কাছ থেকে টাকা পাই মিবলের মতন কোথায় ফিরে দেখেন দেখি বেতন পাই কত পাঁচ হাজার মসজিদে বেতন দেয় এবার তিনটা ফিরে দেখেন মল যদি ড্রাইভিং করে আর ডেবিট এক্সি চালাবে তাহলে বলেন ডেবি ট্যাক্সি চালাইলে ডেবি টাক্সিওয়ালা এখন মাসে বিশ হাজার টাকার উপরে কামাই ঠিক তো তাহলে টাকা কোথায় ডেবিট এক্সি তুই তারপরে সব বাদ দিয়ে কেন এখানে থাকে তেজের দাম দেয় না তোমাদের কাছ থেকে পয়সা নেওয়ার জন্য না তাদের চাকরি নাই এই জন্য না বরং তারা যেই জন্য পড়ালেখা করেছে আর আল্লাহ দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বকে পালন করার জন্য সেই দায়িত্বটি কিছু লোক বাহির হবে এই জমাতের থেকে উম থেকে তাদেরকে সবে এলেন শিক্ষা করবে শিখবে নিয়ে সাধারণ জাহান নামের রাস্তা দেখিয়ে তাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে মাওদা পাখের ভয়তাদের তাদের অন্তরে পয়দা করে দিবে এই জন্য তারা এইরকম দায়িত্ব নেয় মাওলা তাদেরকে এই দায়িত্ব দিয়েছে যাদের দায়িত্ব ওলামা এই কাদের দায়িত্ব এইগুলা বাঁচিয়ে অন্য কাজ করতো মেয়ের মতো যেই কাজ রফুল আরামিন তাদেরকে দিয়েছেন যেই কাজের জন্য তারা পড়ালেখা করেছে সেই কাজ সাড়ে ধার পরে আল্লা শিখবে আর জনগণকে আল্লাহ ভয় দেখিয়ে আল্লাহর দিকে ডাকবে এই দায়িত্ব পালন করে তাহলে যে কাজের জন্য পড়ালেখা করছেন সেই কাজ পাশ হওয়ার পরে করতেছেন কি করতেছেন না যেই কাজের জন্য করছেন সেই কাজ যদি পাশ হওয়ার পরে করে তাহলে তাকে বেকার বলে আরে বেকারের অবশ্যই তো বুঝো না তাই তুমি পড়ালেখা জন্য এনে পাস এই পাস এই পাস পাস কি সব মিলাই আর তুমি করছো না করার করছো কেন তোমার দুনিয়াতে পেট ভালো মতো পালতে হবে ভালো একটা চাকরি করতে হবে পাশ করার যদি তুমি চাকরি না পাও জন্য সেই জন্য সেটা আদায় হয় নাই তাই তুমি দেখা কিন্তু অনোনায়িকরা তারা পড়ালেখা করছেন কৌনি মাদ্রাসার ছাত্ররা সার্টিফিকেটের জন্য না অন্য কিছুর জন্য না তারা পড়ালেখা করছিলেন এই জন্য না নিয়ে থাকবে কিন্তু মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের নিয়াম উত্তরাধিকারের যে দায়িত্ব তারা পেয়েছে সেই দায়িত্ব থেকে এক কদম পিছনে হচ্ছে লেরা আসছে তাদের পেট ধরবে মাদ্রাসার ভিতর থেকে এলমে দিন থেকে মানুষ বের হবে যত আলেমের মাধ্যমে যত দিন হবে যত দিন তার প্রত্যেকের আমলের স্বভাব যার কাছ থেকে চাইতে তার জন্য বুঝে আছে পার্থত্য একটু বুঝে নিতে হবে এক বুজুর্গের সাথে দেখা করার জন্য এক লোক যেতে অনেক ঘুরে দেখা করতে যায় দেখে বিরাট আরিসান বাড়ি ঘর এখন দেখে দেখে তার চিন্তা হইতে হাইরে এই লোকের নাম শুনলাম এত বুজুরা এখন সে দরজার উপরে আসছে কি লিখতে ওই ব্যক্তি আল্লাহ হইতে পারে না যে ব্যক্তি নাকি দুনিয়াকে ভালোবাসি আর মহব্বত করে কাজ কেড়ে আর দেখা করে না। রাস্তায় আস্তে আস্তে ঘুম পাইছে এক মসজিদের এক জায়গায় কিছু ঋণ আছে সে ঋণ তার শোধ হয় নাই এটা কেটে যদি শোধ না করে তাই জান্নাতে যাইতে পারবে না আমল বরাবর জান্নাতে যাইতে হলে কোন উপায় নেই করব সমস্যা ঋণ ছিল এত টাকা ঋণ ছিল কত পরিমাণ সব লাগবে এই পরিমাণ লাগবে তো এই পরিমাণ নিয়ে যাও দিয়ে তুমি সে সেই পরিমাণ জিনিস দিয়ে জান্নাতে ফিরে গেছে তুমি সাথে দেখা করতে আসছি না আজকে সে কথা শুনে চিন্তা হাইরে আমি তোনার উপরে খামাখায় ধারণা করছি গেছে আবার ফিরে ফিরে দেখে সে লিখে আসছিল তোমাদের কাছে যদি ঠান্ডা চায় মনে রাখবা ভুল ধারণা করি না নিজের পেটের জন্য নয় তুমি তাকে না তার কাজ মনে রাখবা তোমাকে জান্নাতের ভাগিদার করার জন্য ডাকে বন্ধ তীর্থকিরের সাথে এখানে কিছুটা পার্থক্য আছে তুমি টাকা না দিলেও না থাকে ঠিকমতো তোমার কাছে কোনো দরকার নাই তার গরু লাগবে হজত খাতা নিজামুদ্দিন কাছু। আসছে এই মামলা এখন লোক দ্বিগুণ আসতেছে খাওয়াও দ্বিগুণ হইতেছে বলবো না বুঝেছে আরে এই আল্লাহ এই সিংহ পুরুষের সাথে তো লড়াই করে আমি গ্যাস উদ্দিন পারবো না তো বললো থাক এখন থেকে নিষেধাজ্ঞা উঠায় দাও যে ইচ্ছা চাইতে পারে এদিকে আমরা কদরত জাহির হয়ে গেল বাপশা দিয়া উদ্দিন বলবনের পেশাব বন্ধ হয়ে গেল পেশাব এটা হয় না দুই দিন তিন দিন ভালো মন্দ করার ক্ষমতা বলবে বাবার কাছে আসো বাবার কাছে আসলে তোমার ভালো মন্দ সব সমস্যার সমাধান করে দিবে তাইনি তাইনা সব সমস্যার সমাধান দিতে পারেন বাবা জানিস বলে না হাজুর আপনি দোয়া থেকে দোয়া তো করবো কিন্তু কি সত্য তোর সত্য তুমি তোমার ছেলেকে যে ভারত ভারতবর্ষের বাচ্চাই আমাকে লিখে দেখেন যখন নাকি বিপদে পড়ে তখন হুজুর কাছে যখন বিপদে পড়ে তখন কই যায় হুজুরের কাছে দোড়া ইলেকশন যখন আছে তখন হুজুরের কাছে জোড়ায় ইলেকশনের কার্যক্রম শুরু করে সাহায্য রণতুল্যায়নের মাদর দেয়ারতের মাধ্যমে করেনি হ্যাঁ মুদ্রা হুজুরের দিয়ারত করে আর জিন্দা হুজুরের কাছে যায় দোয়া নেই ইলেকশনের সময় ভালো মতো হুজুরের কথা মনে পড়ে সেখানে যায় জিন্দা হুজুরের মুদ্রা হুজুরত মসজিদে যে নির্বাচনে রাগ দিয়ে খুব নামাজ খেড়ান নামাজ শেষ হওয়ার পরে লম্বাই করেনি করে না নির্বাচনের পরে আর কোন খবর থাকে না থাকে আরে বুঝেননি কিছু তাহলে মনে করে যে ক্ষমতা পাওয়ার জন্য হুজুরের কাছে যাওয়া লাগে আনা কি কেন ক্ষমতা পাইতে হলে যাওয়া লাগে হুজুরের কাছে যাওয়া লাগে এই কথা পাগলের দল বুঝো যে ক্ষমতা টিকাইতে হলে হুজুরের কাছে যাওয়া লাগে একটু হলেও জানে না মনী লাগে ক্ষমতা হলো কি লাগবে মনবি লাগবে তুমি আপনাকে লেবাস করতে তোমার কাছে পছন্দ না হয় মরার পরে তোমাকে সোজা হয়ে পড়তে হবে তার কাছে যায় শেষ আমেরিকার অনুকরণ শান্তি নাকি এত টাকা পয়সা কি শান্তি আমেরিকায় কত শান্তি চাইনে শান্তি কেমন শান্তি খুঁজে আমাদের বাংলাদেশে গরু ছাগলের সার্ন আছে না ইউরোপ আমেরিকাতে বুড়া বুড়ির সারণ কি হয়েছে ছেলে মা বাপকে দেখে না বুড়া হয়ে গেছে তোমার আমি দেখতে পারো না ছেলে গেছে আলাদা হয়ে দেখুন দেখে না কর্তৃপক্ষ আপা তো মারা গেছে আপনি আসেন তার দফন দাসন করতে হবে ওখান থেকে টেলিফোনের ছেলে উঠতে তখন যা আছে করে দাও ভিড় যা আছে পাঠিয়ে দিও টাকা দিয়ে দিবো এটার নাম শান্তি এই শান্তিনি শান্তি রয়েছে চালাইতে হবে কিভাবে শান্তি দেশে আসতে পারে শান্তির মার্কাজ থেকে তারা তোমাকে শেখাই দিবে সেই পরামর্শ অনুযায়ী যদি চলো তোমার দেশের ভিতরে শান্তির জয় জয় কার হবে শান্তির জন্য এরা কি করে ডাকাতি করে আমার হোজন কে তো মাতেও না ডাকাতি করে চুরি করে কি করে অন্যের কাছ থেকে টাকা নেয় নিজের পকেটে নিজের জামাই করা টাকা পেয়ে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ দিকে ডাকে নাকি এই এক জামাত গেছে ইউরোপে কতটাই দরজা ঘুরছে চাকরা নিয়ে এসে বলতেছে মনিফ আসবেন আপনাদেরকে ওয়েট করতে বলছে তো এই ব্যাপাররা শুয়ে পড়ছে অনেক ধরে এই ক্লান্ত ঘটতেছে অপেক্ষা করতে করতে ঘুম এসে গেছে ঘুমায় গেছে ওই সামনের আই মিনার ভিতরে হাত নিচে দিয়ে মাথার উপরে সব ঘুমের জন্য কত চেষ্টা করতেছি ট্যাবলেটের পর ট্যাবলেট খেতেছি ঘুম তো আছে ভিতরে এরপি নরম কপি আছে ঘুমাইতে তাই ঘুম আছে না আমরা কোন ট্যাবলেট খাই নাই আমরা যে দিন গ্রহণ করেছি ইসলাম আমরা যে দিন ফলো করি সেই দিনের নাম ইসলাম ইসলাম মানে শান্তি যদি কেউ গ্রহণ করে মাওদাতা কথা অনুযায়ী হুকুমান আমি ঘুমের জন্য পাগল হয়ে ট্যাবলেটের পর ট্যাবলেট খাইতেছি ডাক্তারের পর ডাক্তার বদলাইতেছি আমার তোকে তো ঘুম আসে না আমি তো ঘুমের আর শান্তির কাঙাল হয়ে এতদিন পর্যন্ত অপেক্ষা পি আর তোমরা তোমাদের দিনে আমাকে দাখিল করে নাও আমি একটু এই তবলিক জামা দেখছেন কিরমসন্ত্রীর ভিতরে আছে এই তবলিক জামাত বাংলাদেশে আসেনি আছে এরকম এক জামাত কেছে এক উকিল সাহেবের কাছে না গত লোকের কাছে জামাত উনি মনে করছেন খাই বিরাট এক মত বাইরে আসে দরজা দিলে দেখে গল্প মেজর কেছে খারাপ এখন পরে পাগল ফাগল গুলোর গলারা তো সব পাগল পাগল এই জন্যই ভালো ছাগলের বোঝায় তার কাজ করে আল্লাহ তার রসুলের কাজ করে আল্লাহ রসুলের দিকে মানুষকে দেখে আল্লাহ রসুল যে কাজ করতেন এরা সেই কাজ করে আল্লাহ বলে মানুষকে আল্লাহর সাথে মিলায় কিন্তু এই জামাত যখন কোন মসজিদের ভিতরে ঢুকে তখন বেদা পি আর ভণ্ডপীরের লোকেরা ভরে মোহাম্মদ রসুল ইস্টিমার কাজ আমাদের মসজিদে চলবে না এখানে মসজিদ আছে এই মসজিদে চলেছে হাদিস লোককে রাখছে কি মসজিদে ঘুমানো হারাম দেখা আছে কথা সত্য মতনিক দামাত আসছে এখন বলে আপনারা এখানে ঘুমাইতে পারবেন না কেন আল্লাহ রসুর নিষেধ করছে আপনারা কি করতে পারবেন না যখন জিজ্ঞেস করা হয় বলেন দেখি যে ব্যক্তি এটেকআপ করে সেই ব্যক্তি ঘুমাইতে পারে কিনা নিজে মসজিদে ঘুমিয়েছেন ভিতরে রসুল এটেকআপ করেছেন আর ঘুমিয়েছেন নাকি বাইরে ঘুমিয়েছেন তাহলে রসুলের কথার উদ্দেশ্য রসুল বুঝবেন নাই কি বলেন এই বন্ধ পীরের অনুসারী কেরা বুঝে যেত রসুন বলতেছেন ঘুমানো যাবে নাকি কিন্তু কার জন্য যে কেউ টবলি গলারা যখন আসে সময় নিয়োগ করে না শুন না তাহলে এতে কাস আমরা এতে কাসের নিয়োগ করলাম এইবার বলেন এতে কাসের নিয়োগ করে টবলি গলারা যদি ঘুমায় মসজিদে ঘুমাইতে পারবে কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন তুমি যে নাকি আল্লাহর নবীর হাদিস আল্লাহর রসুলের চাইতে বেশি বুঝতে চায় তার খুঁজ নবীর খুঁজ না বড় মিয়ার বুঝ বড় মিয়া আল্লা হেদায় বলেন চিন্তা ধরা না খেয়া আমার এরা আর আল্লাহকে অনুমতি দিচ্ছে জায়গা না দেওয়া আমার ঘর থেকে বাইপ ধরার সাহস করে কেটে এই কথা যদি আল্লাহ ধরে বসে কি জবাব দিবে এই জন্য কথাটা কানে করতে উদ্দেশ্য আরো অনেক কথা বলে আম্মা তা বাচ্চা চাইলে তাড়াতাড়ি নাও কাগজ কলম রয়েছে আমরা কি করবো তো ভারতবর্ষের বাদশাহী থেকে ইস্তেফা নামা সাথে সাথে লিখছে তো এবার দেখো এই বাদশাহী তুমি দিয়ে দিস তাকে লিখে দেওয়ার পরে এই কাগজ নিয়ে মাধ্যমে শর্ত তো পুরা হয়ে গেছে এখন কিছু করে তো হুজুর কাগজটাকে হাতে নিয়ে এইভাবে কুটি কুটি করে ছেড়ে নিয়ে গেছে মা নিয়ে পাত্র ছেলের সামনে পেশ করার সাথে সাথে মালা পাখির কুদর জারি হয়ে গেল রবাণের সিগনাল এসে গেল ফরফর করে বাচ্চার পেশা হয়ে গেল এখন তাহলে হাজর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আরে সিস্টেম কি ছিল হুকুমত থেকে এখান থেকে ওইখান থেকে পয়সা বাগানো নাকি যেটা আসতো সেখানে বিদায় দেওয়া যারা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ কথাকে পয়সা উড়ায় লাল সালু দিয়ে আর পেট করে তাদের পীরের কথা বলে নিজামুদ্দিন আউলিয়ার নাম বেঁচতেছে নিজামুদ্দিনের আউলিয়ার কাম করে বুঝেছি কামে মিল নাই কিসে মিল নামে মিল হাজত খাজা আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ নাম বেঁচেছে বাসে একদিন বসছিলাম বহু আগে আমি মাদানগর থেকে মেঘনা চাইছি সেই মেঘনা বাসের ভিতরে এত জোরে থাকতে বাসনা তো আসিল রসুল বলেন বাসনা হলো ছয়তালের পত্র বিবাহ আর বাস জিজ্ঞেস করে এবং ওইখানে আরো কিছু আমল করা নাচ গান থেকে শুরু করে যা আছে আসেনি সমাগম পিছ নি কিনা নারী পুরুষের সমাগম পরশে হয়নি এইখানে হারামের বহু হারামের কার্য চলাপের আস্থা আট এই বহু হারামের কার্যকলাপের যে আখড়া তার নাম দেওয়া করে। কিমান থাকে বলেন না ইমান থাকে তাহলে অরসকে যদি জেনে শুনে কেউ শরীফ বলে আর অরসে যায় হাইরে হাইরে কিমান দেওয়ার মানে ইমান দক্ষিণায় কি অবস্থা ছিল ওনার দরবারে অনেক লোক আসতো খাওয়া দাওয়া হইতো নিম রোজের বাচ্চা ছিলেন একজন সেই বাচ্চা ওনার ভক্ত ছিল কে নিম রোদের বাচ্চা কার ভক্ত ছিল আব্দুল কাদের দিলানি রহমতুল্লাহ আলহ নিমরজের বাচ্চা এরকম কাগজের ভিতরে আমদানি আপনি যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করবে। এই কাগজ নিয়ে হজরত আব্দুল কাদের দিল আহমদুল্লাহ এর কাছে শেষ করার পরে হজরত কেউরে হুজুর এটা আসবে খুশির তো আমরা করতাম জীবন দুনিয়ার দরে যদি দিয়ে দেয় তো সে কি করবে খুশির তো পল্টন ময়দানে মহাসমাবেশ সেই সমাবেশে প্রধানমন্ত্রী দাঁড়াচ্ছে আব্দুল কাদের দিল রহমতুল্লাহ কি করলেন নিলেন নিয়ে ওই কাজ উল্টা পিছিয়ে দিলেন নিম মানে অর্ধেক রোজ মানে দিন নিম রোজ মানে কি অর্ধেক দিয়ে তো ওই প্রবীণ ওই প্রদেশের নামই ছিল নিম তো হজরত বলতেছেন হরে বাচ্চা তুমি নিম রোদের অর্ধেক কাদের পেয়ে দিছো যখন মধ্যরাতে উঠি ওঠার পরে যখন মাওলা পাকের দরবারে হাজির হয়ে নামাজে যায় নামাজ আদায় করার পরে মাওলা পাকের সামনে বসে যখন শুরু করি আল্লাহ আল্লাহ তোর নিমদের বাদশাহীর কোন প্রয়োজন আমার আর না আল্লাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দুনিয়া আরো আনো আরো দেও এটাইতে ছিলেন গরু আরো আনো আরো আনো আরো তো যারা দাবি করতেছে আমরা আব্দুল কাদের জিলানির অনুসরণ করে অনুসরণ করে নাকি খালি খাওয়ান তো তাইতে পারে কি দেহে দোল মারেন এরা তো শাহ আব্দুল কাদের অনুসরণ করে না থাকা উচিত আজিবাজি তারা করে এমন এমন কথা বলে ইমান থাকবে না বলেন দিন দুনিয়ার মালিক কে তিন দুনিয়ার মালিক কে আল্লাহ ভালো মন্দির মালিক কে আল্লাহ এটার মধ্যে কেউ কেউ আছে বলে বাবার আস ভালো মন্দ সব সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহু এখন আল্লাহ জানা জরুরি আমি পাঁচ সাত মিনিটের ভিতরে শেষ করতে চেষ্টা হুজুর তাহলে হকানি পীর আর বাতিল পিঠ কিনবো কিভাবে এটা দরকার আছে না হরকানি পীরের কাছে যাওয়া দরকার বাতিল পীর থেকে বাঁচা দরকার কেনা বুঝবো হুজুর এটা হত্যা আর এটা আল্লাহর কথা শরণ হয় যার কাছে গেলে আখের আখের কথা মনে পড়ে কিসের কথা মনে পড়ে আ যার কথা শুনলে এলেন আল্লাহ স্মরণ হয় দুই নম্বর যার কাছে গেলে কি মনে পড়ে আখেরাতের ইয়াদ তাজা হয় তিন নম্বর যার কথা শুনলে কি এলেম পারে এই এইরকম লোক হলো আপনি এই জন্য যান ভিতরে সমস্যা আছে তার মরিদরা আসেন বাবার কাছে ফ্যাক্টরির সমস্যার সমাধান হয়ে যাবে এই পীরের কাছে যাইতেছে আল্লাহকে সরুন এই পীরের কাছে না পীরের কাছে যাওয়ার পরে আখেরাত স্মরণ হয়েছে না আঁকের তুই নিয়ে স্মরণ হয়েছে এখন বলেন এটা হকানি পীর না রাত সহ তরিকা তো খুব সোজা খুব বেশি লাগে আর বুঝে আসেন এই কোথায় আরেক আর তাঁতের পন্থী ভণ্ডদের থেকে বেঁচে থাকার তাও দান করে আমি আপনাদেরকে সামান্য কিছু পরিচয় দিয়ে যাই রুজুর বাংলাদেশে কে ভন্ড কে হকু কেমন আছে আমি একটা বলি যাত্রাবাড়ির মৌলাম মাহমুদুল্লা হাসান বসুন্ধরার হজরত হক হাজ মুফতি মাহমুদ হাসান যত ছলিফা আছেন তারা হক বুঝে আসছে বাতিলের সামান্য আলোচনা বলে উদাহরণ বাইরে ফিরে নেন আপনি দেওয়ান বাগি তারপরে শ্যামলি বাগি গ্রীম বাগি রাজার বাগি দাদা বাজি ঘোড়া বাজি যা আছে সব আগে যত বাকি আছে সব খন্ড বাউন্ডারি কি বাউন্ডারি নামে যা আছে সব কি খন্ড মাওলানা মাওলানা বাবা মাওলানা দিনের মালিক বাবা মাওলানা বান্ডারি এনে বাবা বান্ডারী ছুঁড়ি এই বাবাকে আমাদের মাওলানা মাওলানার মালিক বাবা মাওলানা দিন দুনিয়ার মালিক দিন দুনিয়ার মালিক হের মাওলানা বাবা মাওলানা বলে তার তিন দুনিয়ার মালিক কি আছে তুলনা কানা শুন মা ট্রাক ড্রাইভার ওলারা বেশিরভাগ এদিকে তোমার কেন তোমার কান খুলে শুনো নাই তো দেখা কি আসুন সে ডাকতে তোমার তোমার খেয়ে আসবো বুঝুনা আল্লাহ কয়রসির কত কেছে আট রসি না একরশি এই সমস্ত তাগুক গুলা বান্ধবী গুলাকে বাদ দেয় আর আল্লাহর উপরে চির ইমান দেখে বাবা মাওলানা দিন দুনিয়ার মালিক মনে করে না বাবা মাওলানা তার সমস্যার সমাধান একটা রসিকে ধরতে কে বলে আল্লাহ বলে তাহলে আল্লাহ বলেন তয় রসি ধরতে তুমি ধরো তয় রসি আর অক্টোবাসের মতো তারপরে আর কি আছে আরো অনেক আছে কতগুলি শুনবেন সময় হচ্ছে বয়ান শুনবেন এখন